আনাস রাজিয়া হতে বর্ণিত যে নবী সাল্লাহ সাল্লাম এক যুদ্ধে ছিলেন তখন তিনি বললেন কিছু ব্যক্তি মদিনায় আমাদের পেছনে রয়েছে আমরা কোনো ঘাঁটি বা কোনো উপত্যকায় চলে নিই তাদের সঙ্গ ব্যতীত ওজরি তাদের বাধা দিয়েছে